ইব আব্বাস রাহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন নবী করিমস্লামের বিবি জুয়ার রাজিয়া থেকে বলছেন নবী করিম্লাম একদিন খারা জামিন এন দেহবুক রাতন সকালবেলা মোসাল্লা মসজিদ বলা হয়েছে ওখানেই বসেছিলেন রাজা তারপরে আবার ফেলেন বাদান আবহাওয়া জোহা চাষের সময় হয়ে যাওয়ার পরে চাষের সময় সকাল আটটা নয় সেই সময় দেখছেন বললেন তুমি সেই অবস্থাতেই বসে আছে এখনো যে অবস্থায় তোমার কাছ থেকে আমি গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বে তিনি বলেন সন্নতি রাজগার করছিলেন যদি এখানে উল্লেখ নেই কিন্তু তারা সন্ন্যতীজিকে রাজগার করেছেন কালাম নবী সালা বললেন তোমার चार्थी वक््य तीन बार बारियम आज के सकाल एन पर्त जत गुमी के पाल्ला ओजन कर वाक्य के तीन बार बल पाल्ला ओजन कर তাহলে তোমার ওই এতগুলি যে করেছে সকাল থেকে নিয়ে কয়েক ঘন্টা তার চাইতে বেশি ভারী হয়ে যাবে দানি পাল্লায় আমার এই চারটি ক্যালে মা বুঝলেন সুহানি আদাদা খালেহী ওদা নফি ওজেন আর সিহেদাদা ক্যালেমা দেহি সুভান আল্লাহ আদাদা খালকি একটা সুবহানি আদাদা খালকি আর সংক্ষেপ করা আছে সুভান আল্লাহ হবে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত কি করছি পবিত্রতা ঘোষণা করছি আদাদা খালকে তার সৃষ্টির সংখ্যা সমান এবং হাম করছি এতটা পরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান ওয়ারেজানার সাহে যাতে তিনি কি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবিহ করছি তার আরসের ওজন পরিমাণ আর ওজন পরিমাণ। তারপর তার মানে ছিল্লাহ মেদাদি আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তা স্পি করছি পবিত্রতা ঘোষণা করছি তার বাক্যগুলির যে লিখতে যে কালির প্রয়োজন হয় এতটা পরিমাণ মেদাদ মানে হচ্ছে কালী আল্লাহ পাকের বাক্য মানে আল্লাহ পাকের গুনগান আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের আদেশ নিশীত আল্লাপ আল্লাহ পাকের গুন গান বয়ান করি শেষ করতে পারবেন না শেষ করতে পারবেন না এগুলি লিখতে কোরআন বলেছেন আসমান বাহর মেদাদে মা তী লাল বাহরো কাবলাহি মাদ আল্লাহ বলছেন কল্লাউ কানাল বাহর সাগরগুলি যদি কি করা হয় এখানে তো সাগর শুধু সাগর বলা হয়েছে অন্য আয় আরো যদি আবহর সাবাত আবহর ইন সাগরের পানি দিয়ে যদি কালিবানি আল্লাপাকে গুনগান লিখা হয় আল্লাপাকে ক্যালেমাত লিখা হয় তো জি জি জি আল্লা পাখের গুনগান শেষ হবে না গুনগান শেষ হবে না তো কতটা আপনি তাহলে সুহানি আদা দা খালিদা নফসে ওজেনা আর মুখস্ত করে নেবেন যাদের মুখস্ত নেই অর্থ বুঝে নিলেন আল্লাহ পাকে যেন তফিক দান করেন হাদিস তো মুসলিমের সহি মুসলিমের আছে তিনবার করে তাও পাঠ করবেন তিনবার পাঠ করলে কত নেই বুঝতে পারলেন এই হাদিসে সহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে চার